আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সুতা আগেকার আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে আরকানুল ইসলামে শেখ মুহাম্মদ বিন সাল আলিমিন রহিমলার কাছে প্রশ্ন করা হয়েছিল छ किसु मदसार छात्ररा को इसलमी राष्ट्रीय एकदा पड़ेजे जे आहल सुन जमात एक मजहब हे तारा थकें जल्लार नाम गुनावल पर ईमान आनते हैं बेपारे कृतर आश्रय ग्रहण करा जाता रद करारो सूझ नहीं दृष्टान ठीक करा जा आलसुदम एक मत ए प्रश्न करते हैं जे आदम के एक क्षेत्र में कि भागे भाग इत सागरी मद्रासा और एक असायर ए नाथुर मद्रासा हाँ येपारे ए राम दुभागर सीफातर क्षेत्र बला जाए कि बंटन की सठी ए दुर् भाग सठी एवं एक जन मुसलमान भूमिका कि थे पर যারা সিফার্থ মধ্যে অপব্যাখ্যা করেন তাদের ব্যাপারে একজন মুসলমানের আপনার ভূমিকা কী এবং সে কি পদক্ষেপ গ্রহণ করবে সেই ক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন করা হলে শেখ মুহাম্মদ বিন সাল আলিম ইন রাহিম উল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন এই উত্তরটা একটু দীর্ঘ মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে তিনি বলছিলেন এতে কোনো সন্দেহ নেই যে কিছু ছাত্ররা যে কোনো কোনো মাদ্রাসায় যে এ কথা পড়ছে যে আলসুন আলিসুল জমাতের মত হচ্ছে যে আল্লাহর নামক গুণাবল বিশ্বাস করতে হবে সেই ক্ষেত্রে কোনো বিকৃতি হ্যাঁ কোনো আপনার অস্বীকার এবং এরকমভাবে কোনো ধরন বা দৃষ্টান্ত ঠিক করা যাবে না হ্যাঁ এটা আসলেই সত্যের নিকটবর্তী হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে হ্যাঁ আলিসুল আল জমাতের এটাই হচ্ছে সত্যিকার মত যে ব্যাপারে বড়ো বড়ো আপনার কিতাবগুলো এবং সংক্ষিপ্ত কিতাবগুলো সাপোর্ট করে এবং এটা হচ্ছে কোরআন এবং সুন্না এবং সালফ সালের কথার হ্যাঁ আপনার নিকটবর্তী এবং এটা আপনার ভাবে মানুষের চিন্তা চেতনা সাপোর্ট করে এরকম মানুষের বুদ্ধি বিবেকও সাপোর্ট করে সুতরাং যেদিকে কোরআন হাদিসের উদ্ধৃতি রয়েছে সেরকম হ্যাঁ এর পাশাপাশি আপনার বিবেক বুদ্ধি মানুষের এটা সাপোর্ট করে হ্যাঁ এবং তিনি বলছেন এই ক্ষেত্রে আমি দলিল দিতে যাচ্ছি না কারণ পশ্চিমের মধ্যে দলিল চাওয়া হয়নি এই কারণে দলিল দিতে যাব না কিন্তু তিনি বলেন যে আমি বরং এই ব্যাপারে হ্যাঁ কথা বলতে চেষ্টা করছি যে পশ্চিমের মধ্যে যেটা চাওয়া হচ্ছে পশ্চিমের মধ্যে বলা হয়েছে যে আলসুন্দ জামাতকে দুটি দলে বা মাদ্রাসায় ভাগ করা এক নম্বর হচ্ছে ইবনে তাইমিয়া এবং তার ছাত্রদের মাদ্রাসা বা হ্যাঁ এটি দল যারা আপনার যে কোনো কোরআন হাদিসের উদ্ধৃতিকে তার বাহ্যিক থেকে আপনার সরিয়ে নেন না নিষেধ করেন যে না কোরআন হাদী সাধ্যভাবে কোরআন হাদিসের বাহ্যিক ব্যাপারটা যেটা বুঝাবে সেটা থেকে আপনার নিতান্ত প্রয়োজন ছড়া কখনো সরে যাওয়া যাবে না দ্বিতীয় আরেকটি মত হচ্ছে যেটাকে মাদ্রাসা তুলা সায়রা বা মাথুরি দিয়ে বলা হয় আশারি এবং মাথুরীদের মাদ্রাসা বা তাদের মত যারা বলে যে আসপা এবং সিফাতের ক্ষেত্রে कुरन हादीर जो बाह्य दिक से फिर देवात से बाहटा धारण कराने सूतरा एक क्षेत्र जी निश्चित सत्य कथा और जाना कथा सवार जे दू मद्रास मध्य भिन्नता रही है सूस्पष्ट भिन्नता जे दोनों आपनर मद्रास मनहर मध्य अपन भिन्नता रही है विशेषकर आशपास पेत्र प्रथम मद्रासा যেটা সেটা বলতে চাচ্ছে সেটা শিক্ষকরা এই কথা বলে যে আপনার কোরআন হাদেশের উদ্রৃতিগুলোকে তার প্রকাশ্য হ্যাঁ আপনার রূপের উপর রাখা হবে আসমা এবং সেফাতের ক্ষেত্রে তাকে আপনার আসল রূপ থেকে হ্যাঁ অন্যদিকে সরিয়ে নেওয়া যাবে না আসমা এবং সেফাতের ক্ষেত্রে কোরআন হাদেশের উদ্ধিকে উদ্রৃতিকে হুবহু তার বাহ্যিক অবস্থার উপর রাখা হবে এবং তারা বলেছেন এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত করব শুধু এটা যে কোনো ধরন এবং কোন দৃষ্টান্ত ঠিক করা যাবে না বরং আল্লাহর আসমা এবং সিফত যেভাবে আল্লাহর জন্য মানায় সেইভাবে সাব্যস্ত করা হবে এটা হচ্ছে প্রথম আপনার মতের কথা বা প্রথম দলের কথা প্রথম মাদ্রাসার কথা দ্বিতীয় আরেকটা মাদ্রাসা যেখানে শিক্ষকরা বলছে যে আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহর নাম গুনাবলীর ক্ষেত্রে আপনার কোরআন হাদিসের উদৃতি উদৃতিকে প্রকাশ্যভাবে যেটা বুঝায় এটা বোঝা যাবে না বরং এটাকে আপনার ব্যাখ্যা করতে হবে শেখ মুহাম্মদ বলেছেন যে দৃষ্টান্ত হচ্ছে সুরে মায়ার ছিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন বরং তার দু হাত হচ্ছে সুপ্রসস্ত তিনি যা চান করেন তা ব্যয় করেন হুম তা দান করেন এবং এরকমভাবে ইবলিসকে যখন আল্লাহ আপনার তিরস্কার করতে গিয়েছেন তখন যখন সে আল্লাহর আদেশ মানেনি আদমকে সেদা করার ব্যাপারে তখন ইবলিশকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছিলেন হুম যে কহ লাইয়া ইবলিশ মা মানে বিয়ে দইয়া যে হে ইবলিশ তোমাকে কে নিষেধ করেছে যে যেই जा हाथ दिए सृष्टि करते तुम्हें क्या निषेध कर पचा नंबर आयात এই ক্ষেত্রে আপনি দেখবেন দুইটা মাদ্রাসার বা দুইটা দলের লোকেরা ভিন্ন ভিন্ন কথা মাজিদের মধ্যে নিজের জন্য আপনার সাব্যস্ত করেছেন যা আল্লাহ প্রথম আয়তেও দুই হাতের কথা বলেছেন এবং পরের আয়তে ইবৃ সংক্রান্ত আয়তের মধ্যেও দুই হাতের কথা বলেছেন হ্যাঁ প্রথম মাদ্রাসার যারা তাদের শিক্ষকরা বলছেন যে এই দুই আয়াতের মধ্যে যে দুই হাতের কথা বলা হয়েছে সেটা প্রকাশ্যভাবে যেটা বোঝা গেছে সেইভাবে রাখা হবে অর্থাৎ পরিষ্কার বলতে হবে যে আল্লাহর দুটা হাত রয়েছে হ্যাঁ কিন্তু সেটা আল্লাহর সাথে যেভাবে মানায় সেভাবে রয়েছে সেটা বিশ্বাস করতে হবে তাদের কথা কিন্তু দ্বিতীয় মাদ্রাসার শিক্ষকরা বলছেন যে না এটাকে প্রকাশ্যে বলা যাবে না আল্লাহর দুটা বাস্তব হাত রয়েছে সেটা কখনো বিশ্বাস করা যাবে না বরং এরকম বিশ্বাস করা সেটা তাদের নিকটে হারাম বরং তারা বলে থাকেন যে আবার তারা এটার ব্যাখ্যা করেন ব্যাখ্যা করতে গিয়ে আবার তাদের মধ্যে দু মাত্রায় কেউ কেউ বলেছেন দুই হাত থেকে এখানে শক্তি উদ্দেশ্য এবং অথবা কেউ বলেছেন ন্যায়মত উদ্দেশ্য যাই হোক না কেন এই দৃষ্টান্তের মধ্যে আমরা দেখাতে চাইছি যে দুই মত ভিন্ন ভিন্ন মানে দুই মাদ্রাসার শিক্ষকরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন হ্যাঁ সুতরাং দুই মাদ্রাসার যে মানহাজ ভিন্ন একেবারে রূপে এটা এখান থেকে প্রকাশ হয়েছে সুতরাং কীভাবে একটি গুণ দনটার উপর সমভাবে বর্তাবে এটা হতে পারে না আহলুসূন্য আহলুসূন্য জামাল যদি বলতে থাকেন যে দোনোটা গ্রুপকে বুঝাবে তাইলে এটা হতে পারে না কারণ কিভাবে দুটি ভিন্ন ধর্মী মত একটা বিশ্লেষণ অধীনে আসতে পারে না হম এই কারণে তিনি বলছেন সুতরাং আমাদেরকে বলতে হবে যে আহলে জামাত দুইটা আহ একটা গ্রুপের সাথে নির্দিষ্ট করতে হবে হ্যাঁ আমরা ইনসাফ সাথে বিচার করব যে কার সাথে সেটা বনে হ্যাঁ সুতরাং ইনসাফের ভিত্তিতে যদি আমরা দেখতে চাই যদি আপনার বিশেষ করে ইনসাফের ভিত্তি হলো কোরআন এবং সুন্না এবং সাহবাহরামের কথা এবং তাবেনদের কথা যে এবং আই মেক রামের কথা হ্যাঁ সারেনদের কথা এদের কথার সাথে এদের মানদণ্ড যদি আমরা মাপতে যাই তাহলে সেই মানদণ্ড প্রমাণ করে যে যে আপনার কোনোভাবেই সেটা প্রমাণ করে না যে আল্লাহর হাত নেই বা দ্বিতীয় মাদ্রসার সাপোর্টে কেউ আপনার যান এই মানদণ্ড যে কেউ বলেন না এটা দালালের দিক দিয়ে হয় আপনার আপনার ধরন যে আল্লাহ পুরাণ হাদিসের উদ্ধৃতিগুলা বোঝানোর কয়েকটা ধরন আসে একটু এসে হুবহু ধরন আরেকটু হ্যাঁ আংশিক ধরন আরেকটা হচ্ছে মানে এটার সাথে সংশ্লিষ্ট দাবি সংক্রান্ত ধরন অথবা কোনোটা হচ্ছে সুস্পষ্ট কোনটা হচ্ছে ইঙ্গিতমূলক যেই কোনোভাবে আপনি যদি কোরআন হাদিস এবং সালবে সালদের কথা ধরেন তাই দ্বিতীয় মাদ্রসার যারা বলেছে যে আল্লাহর কোনো হাত নেই বরং হাত থেকে আপনার ন্যামত অথবা শক্তি উদ্দেশ্য হবে এটার কোনো প্রমাণ মিলে না বরং এই যে মানদণ্ড সেটা বরং প্রকাশ্যভাবে এবং সেটা সুস্পষ্টভাবে এবং ইঙ্গিত বহ कारण प्रथम दल एकम्र कुरान हदीसर सूस्पष्ट निर्देशनार्पर रहे तर मान ठीक ये प्रमाण शेख मुहम्मद যদি আপনার আহলেসুনুদকে দুটার মধ্যে আপনার সামিল ধরেন অর্থাৎ দুটাই আহলসুনুদ্দামাতের মত হ্যাঁ তাহলে সেটা জোলম হবে এবং দুইটা বিপরীত মতের মধ্যে সমন্বয় করা হবে আর জোলমটা শরীর দৃষ্টিতে নিষিদ্ধ এবং দুই হ্যাঁ আপনার বিপরীতমুখী দুইটা জিনিসের মধ্যে সমন্বয় সাধন করা এটা কখনো সম্ভব নয় বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে এখন কথা হচ্ছে যে দ্বিতীয় যে মাদ্রাসা যারা ব্যাখ্যা করেন আল্লাহর হাতের হুম তিনি বলছিলেন যে তাদের কথা যে এবং সিফাতের ক্ষেত্রে যদি এই ব্যাখ্যাটা তারা কেউ কেউ বলে থাকেন যে এই ব্যাখ্যাটা দোষার দোষণীয় কেন হবে কারণ এটার বিপরীতিত কোরআন হাদিসের কোনো আপনার নস পাওয়া যায় না বা উদ্ধৃতি পাওয়া যায় না তাদের কথা যে তারা বলেন যারা ব্যাখ্যা করেন আল্লাহর হাতের তারা বলেন আমাদের এই ব্যাখ্যা তো পুরান হাদিসের সাথে সাংঘর্ষিক না তারের দাবি করতে চেষ্টা করেন তখন এর উত্তরে শেখ মুহাম্মদ বিন সাল আল্লাহবিন রাহিম উল্লাহ বলেন যে শুধু আপনার কোনোটা শব্দকে তার বাহ্যিক রূপ থেকে ফিরিয়ে দেওয়া কোনো শরীর দলিল ছাড়া এটাও কিন্তু দলিলের বিপরীত কথা দলিল বিপরীত কথা এবং আল্লাহর উপর বানিয়ে কথা বলা যেটা আল্লাহ করেছেন আল্লাহ বলেন হেরসুল আপনি বলে দেন যে আল্লাহ আমার প্রতি পারো ঘরাম করে দিয়ে অশ্লীলতাকে প্রকাশ্য প্রকাশ্য এবং গুনাকে এবং অত্যাচার অবৈধভাবে এবং হারাম করে দিয়েছেন আল্লাহর সাথে সিডিক রাখে যে ব্যাপারে কোনো প্রমাণ নেই এবং আল্লাহর উপর না জেনে কথা বলাকে হারাম করে দিয়েছেন সুতরাং কোন শব্দকে তার বাহ্যিক রূপ থেকে সরিয়ে নেওয়া দলিল ছাড়া এটাও কিন্তু দলিলের বিপরীত কথা বরং আল্লাহর উপর কথা বলা এরকমভাবে আরেক আয়তের মধ্যে সুর আসরাম ছত্রিশ নম্বর আয়তে আল্লাহার ইসলাকুল আদকুল্লাহ আল্লাহবাল কহরতমরা যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারের পিছনে পড়তে যাবে না কারণ সুনা আল্লাহ যে শ্রবণ শক্তি দিয়েছেন এই শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং হ্যাঁ অনুধাবন শক্তি এই সবগুলোর ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুতরাং কোনো শব্দকে কোনো দলিল প্রমাণ ছাড়া তার বাহ্যিকতা থেকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা অবশ্যই আপনার হ্যাঁ কোরআন হাদিস বিরোধী কারণ কোরআন হল হুম আপনার নিষেধ করা হয়েছে যেটার ব্যাপারে যারা আল্লাহর আসমা এবং সিপাতকে ব্যাখ্যা করেন এবং তাদের এই ব্যাপারে কোনো কোরআন হাদিসের প্রমাণও নেই না তাদের কোনো সত্যিকার হম আপনার কোনো বুদ্ধি বিবেক এটার সাপোর্ট করে হুম শুধু এরা কি করে কিছু সন্দেহের ব্যাপারগুলোকে নিয়ে এরা মানে ধরে আসে সন্দেহ কিছু ব্যাপারকে নিয়ে ধরে আসে যেটা আবার একটা একটার বিপরীত এবং সেই ক্ষেত্রে তারা মনে করেন যে আল্লাহর জন্য যদি বাজ্যেকে আসপাশপাত যদি আপনার কি করা যায় মেনে নেওয়া যায় তাইলে আল্লাহর জাহের সাথে অসম্মান করা হবে হম কিন্তু এটা আসলে বাস্তবতার বিপরীত বরং যদি এটা মানা না হয় তাইলে বাস্তবে আল্লাহর সাথে অবমাননা করা হবে হচ্ছে কথা। কারণ এটাই করে। এখন আরেকটি কথা সেটা হচ্ছে যে আলসুন্দল জমাথের যে বিশেষণটা এটা কখনো দুইটা বিপরীতমুখী দলকে দেওয়া যেতে পারে না কারণ তারা এক অপরের মানে কঠিন বিপরীত বরং সেটার আসলে দাবিদার হতে পারে যেই দল কোরআন হাতে নিকটবর্তী বেশি এবং এটা সবারই জানা যে দ্বিতীয় গ্রুপ যারা মাতুরিদি এবং আশায়রা যারা আল্লাহর আশমাসীবাদকে আপনার ব্যাখ্যা করেন যে তাদের সাথে এটা কখনো মানাবে না এই আলোচনা জমাতে এই মানে বিশেষণটা তাদের সাথে মানাবে না কারণ তারা যদি কেউ ইনসাফের সাথে কথা বলতে চেষ্টা করেন তাহলে দেখবেন কারণ তাদের কথা নেই এবং এর পাশাপাশি আলোচনকে দুই ভাগে ভাগ করে এরকম বলা সেটাও ঠিক হবে না কারণ যখন আলোচনাদ জামাত শব্দটা তাদের উপর প্রয়োগ করা সম্ভব নয় তাইলে এটাকে দুই ভাগ করে হ্যাঁ দুইটা দেখানো সেটাও কিন্তু ঠিক নয় এখন কথা হচ্ছে কেউ বলতে পারেন যে এই ব্যাপারে তো এমনি জউজির কথা আছে যে তিনি সাপোর্ট দিয়েছেন মাতুরিদের কথা এবং আশায়রার কথা তখন আমরা এর বিবৃতি শেখ বলেন যে আমরা বলব যে কোনো আলমের কথা সেটা দিয়ে প্রমাণ দেওয়া যায় না বরং আলেমের কথার প্রমাণ খুঁজতে হয় এটা হচ্ছে একটা সূত্র এটা মনে রাখতে হবে আমাদের কোনো আলেমের কথা প্রমাণ হতে পারে না বরং আলেমের কথাকে কোরআন হাজির দিয়ে যাশাই করতে হয় মানে সেটার প্রমাণ খুঁজতে হয় এটা হচ্ছে নিয়ম এখন কথা হচ্ছে কেউ কেউ আবার বিবৃত কথা বলতে চান যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি আপনার সিপাদের ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছেন তিনি আদমা বঈনা আসবাঈ রহমান যে আল বনী আদমের আদম সন্তানের অন্তরগুলো আল্লাহর দয়ার আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে এবং হাদিস আছে আলহাজ যে হাজির আসলাদ হচ্ছে জমিনের বুকে আল্লাহর ডানহাত এবং আল্লাহর শাহর কথা কুন্থুম সুরে হাদিদের চার নম্বর আয়াত এই তিনটা জায়গায় নাকি ইমাম আহমদ ব্যাখ্যা করেছেন এইগুলা আল্লাহর আশমাসিপাত সংক্রান্ত এটা কেউ কেউ দাবি করেছেন তখন তিনি এটার উত্তর দিতে গিয়ে বলেন যে ইমাম আহমদের থেকে এই দুটি ইতিপূর্বে দুইটা হাদিসপূর্বে একটা আয়াতের কথা বলা হয়েছে যে ইমাম আহমদ যে এই দুইটি হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন এটা কিন্তু শুদ্ধ কথা নয় এই কথাটা শেখর ইসলাম তাইম রহমত রানে তাঁর হতার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আবু আহমেদ হজালী তিনি যে বলেছেন ইমাম আহমদ হম আপনার এইগুলোর ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ বলে যে আসলে এই কথা ঠিক নয় এটা মিথ্যা কথা ইমাম আহমদ রাহিমহল্লার ব্যাপারে এটা একবারে মিথ্যা অপদাৎ ইমাম গজারী বলতেছিলেন যে তিনটা হাদেশের কথা যে একটা الحجر الله আসফিল আসফাতের মধ্যে আল্লাহর ডানহাত এবং কুলুবাদ সব রহমান যে বন্দাদের অন্তর আল্লাহর দুইটি হাতের দুইটি আঙ্গুলের অধীন এবং তৃতীয় নম্বর আছে ইনি আজ হাসার الرحمن من قبل যে আমি আল্লাহর শ্বাস অনুভব করতেছি ইয়মানের দিক থেকে এই তিনটা হম ব্যাখ্যা নাকি ব্যাখ্যা দিয়েছেন ইমাম আহমদ অপব্যাখ্যা দিয়েছেন এই কথা মিথ্যা কথা বরং এটা কোনোভাবে কোনো সনদের মাধ্যমে তার সাথে আপনার তিনি যে বলেছেন এটা প্রমাণিত হয় না বরং তার সাগরিদ যারা আছে ইমাম মহম্মদের তারও এই কথা স্বীকার যাচ্ছেন না এখন এসে এই কথা একটা যে তার দিকে এটাকে নজবুত করা যে ইমাম মাহমদ এগুলোর ব্যাখ্যা দিয়েছেন এগুলার বাহ্যিক রূপের উপর তিনি হ্যাঁ আপনার স্থির থাকেননি এই কথাটা কিন্তু ভুল কথা এবং তিনি বলছিলেন আরেকটা যে আয়াতের কথা বলা হয়েছে যে ও মাহকুমাইনাম কুন্তুম এই ক্ষেত্রে যে ইমাম মাহমদ অপব্যাখ্যা দিয়েছেন সে विपरीत बोलते ज्ञान दिए व्याख्या दिए अपना धारणा कर जहां मन आयत दिये दिये थे आल्ला सब जगह যে অব মহাকুমা ইনমা কুন্তুম থেকে জাহ্মি যারা তারা মনে করে যে আল্লাহ আল্লাহতালা সব জায়গায় আছেন যেটা আমাদের দেশে প্রচলিত কথা তখন তিনি বলতে চাচ্ছিলেন যে তিনি বলেন যে ইমা মোহাম্মদ এর ব্যাখ্যা দেননি বরং এটার একটা আপনার দিক দিয়ে একটা দিক নিয়ে বা এটার একটা আপনার যে দাবি নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আনুষঙ্গিক বিষয় দিয়ে কখনো এটার অপব্যাখ্যা তিনি দেননি হ্যাঁ তিনি বরং বলতে চেয়েছেন যে আপনার যে মাইয়েত আল্লাহ যে ও মাকুম আল্লাহ যে সবার তোমাদের সাথে আছেন যে মাইয়েতের কথা এটার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে এই মাইয়েতের মানে হচ্ছে জানা যে তিনি এগুলোকে ব্যস্তন করে আছেন কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মানে তিনি সব কিছু জানেন বরং এই মাইয়ের যে হুল হুলকে না যে এটার মধ্যে ঢুকে গেছেন অথবা এটার সাথে মিশ্রিত হয়ে গেছেন এটা কিন্তু কখনো বুঝায় না বরং তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন জ্ঞান দিয়ে না। যেটা আয়াতের দাবির বিপরীতে এরকম কোন আয়তের একটা দাবির একটা অংশ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন যেমন আপনার বলা হয় যে আপনার সবখানে কিন্তু মাইয়েত এক অর্থ দেয় না যেমন উনি দৃষ্টান্ত যদি আরো যেমন কেউ বলেন मूमा जे उमुखे एम दूध पान कर पानी आरोप এবং এরকম আরেকটা দৃষ্টান্ত সাল্লাই তুমা জামা আমি জামাতের সাথে করেছি। কিন্তু সাথের কথা আছে ওই আপনার দুধের কথা আছে সাথের কথা আরেকটা দৃষ্টান্ত ফুলান মাহু যে অমুকের সাথে তার স্ত্রী আছে এইখানেও মাইয়েতের কথা সাথে শব্দ সবখানে কিন্তু সাথে সাথে শব্দ আছে। মাইয়েতের কথা আছে যে ডার বিদে মাইয় বলা হয় তিনিটার কিন্তু এক অর্থ না তিনি বুঝাচ্ছেন যে শেখ মুহম্মুদিন বলেছেন যে তিনটার কিন্তু এক অর্থ না প্রথম দৃষ্টান্তের মধ্যে মানে মাই অর্থ হচ্ছে যে মিশ্রিত হওয়া দুধের সাথে পানি সেটা মিশ্রিত হয় দ্বিতীয়টার মধ্যে বলা হচ্ছে যে আমি জামাতের সাথে নামাজ পড়েছি জামাতের সাথে যে মিশ্রিত হয়ে গেছে সেটা না এখানে উদ্দেশ্য হচ্ছে একই জায়গার মধ্যে আপনার অবস্থান করা হ্যাঁ এটা হচ্ছে উদ্দেশ্য তৃতীয় নম্বর যে অমুকের সাথে তার স্ত্রী আসে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হম যে আপনার সেখানে মানে তার সাথে আছে মানে তার অধীনস্থ আছে তার একজন স্ত্রী আছে সেটা বোঝাচ্ছে কখনো এটা বোঝায় নাই যে আপনার কোন জায়গা এবং কাজের মধ্যে দনুটা একসাথে আসে এটাও বোঝা নেয় সুতরাং ভিন্ন মানে সেই স্ত্রীর মালিক মানে সে বিয়ে করেছে এটা হচ্ছে উদ্দেশ্য যে বিবাহিত পুরুষ তাইলে তিন জায়গার মধ্যে মাইয়ের সাথে থাকার অর্থ কিন্তু এক বোঝানো হয়নি বরং ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে তাইলে আপনার কোনোটা জিনিসকে অন্যটা জিনিসের সাথে সম্পৃক্ত করলে অর্থের ব্যাসকম হয় এরকমভাবে আপনিও বুঝতে গেলে যখন আল্লাহর মাইয়েতের কথা আয়তের মধ্যে বলা হয়েছে সুতরাং মাইয়েত বলতে অন্য জিনিসের মাইয়েদের সাথে মিলিয়ে দিলে হবে না কারণ এইখানে আল্লাহ একসাথে হ্যাঁ আল্লাহ তো আপনার নিচে আসছেন না সুতরাং আল্লাহ যখন আরশের উপরে রয়েছেন তখন সেটা অন্যের সাথে তার সৃষ্টির সাথে মিশ্রিত হতে যাবেন কেন কারণ তিনি তো আরশের উপর বরং বলতে হবে এই মাইয়েতের মানে হচ্ছে जो आल्ला तला सबकिू जानें आल्ला तला सबकिर शक्ति बन आल्ला सबकिर तरह दापट रही है आल्ला तला सब किस सुन आल्ला तला सबकिू देखें आल्ला तला सबकिना कर सूतरा साथे मानी कि আমাদেরকে তিনি দেখছেন আমাদের কথা শুনছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন আমাদের উপর তাঁর কী আছে হ্যাঁ কর্তৃত্ব রয়েছে এগুলো এখনে বুঝতে হবে এইখানে মাইজাত্রা অর্থ মিশ্রণ বা ঢুকে যাওয়া বা একসাথে একই জায়গার মধ্যে অবস্থান করা এগুলো এখনে বুঝলে হবে না সুতরাং তিনি ইমাম মাহমুদ রহমতুল আলে এই হিসেবে তিনি অ্যাল দিয়ে এটার ব্যাখ্যা দিয়েছেন সুতরাং এটা উল্টা ব্যাখ্যা কখনো হয়নি শেখ এটাই সঠিক ব্যাখ্যা হয়েছে এটা হচ্ছে কথা তাই যে আপনার প্রত্যেক জায়গার মধ্যে মাইয়াতের একটি অর্থ কখনো হয় না এটাই উনি বুঝাতে চাচ্ছিলেন সুতরাং উমা মাহমুদ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ভুল ব্যাখ্যা নয় এখন কথা হচ্ছে যে তাই ম্যাম আহমদের সাথে যারা লাগিয়ে দিয়েছে তিনটি কথা যেমন ম্যাম গজালি সেটা বলছে এটা ভুল যে উনি এটা বলেন নাই আর যেই ক্ষেত্রে বলা হয়েছে আয়তের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা এটার ব্যাখ্যা শেখ মুহম্মদ সাল রসিমিন দিয়েছেন যে এটা কখনো ভুল ব্যাখ্যা নয় বরং এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা এখন আরেকটি কথা তিনি বলছিলেন ব্যাখ্যা মনির সাথে উঠিয়ে ধরার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে এই হাদিসটা যে মুসলিম শরীফের হাদিস হম যে বলা হয়েছে আদম সন্তানের অন্তর গুলো সবগুলোই হ্যাঁ দয়ালু আল্লা দুইটা আঙ্গুলের মাঝে একটা অন্তরের মতো আল্লাহ চাইলে যেভাবে চান সেভাবে সেটাকে হ্যাঁ আপনার ঘুরিয়ে দিতে পারেন এইখানের মধ্যে তিনি বলছিলেন হুম যে এটার মধ্যেও কোনো আলোসন্দুলের নিকটে হম আপনার কোনো অপব্যাখা এখানে দেওয়া হচ্ছে না বরং আলোসন্ত অলজমাত এটাকে সঠিকভাবে হ্যাঁ আল্লাহর সাথে এই সেবাৎকে গ্রহণ করে নিচ্ছেন যে আল্লাহর আঙ্গুল আছে আল্লা আঙ্গুল আছে যেভাবে তারা মেনে নিয়েছেন যে আল্লাহর আঙ্গুল রয়েছে এটা বিশ্বাস করেছেন কিন্তু একটা কথা বিশ্বাস করতে হবে অনেকে মনে করেন আল্লাহর জন্য যদি আঙ্গুল সাব্যস্ত করা হয় তাইলে আমাদের অন্তরের সাথে আঙ্গুল লেগে থাকে না কেন এটা একটা প্রশ্ন আসতে পারে तक उन्नी एटार दृष्टान दीचन जे अपना मैग मैगर कथा दिए दृष्टान दीचन जो मैग ता आकाश जमीन मे अवस्थान कर जमीन मे हादीर असफर जमिन मध्य आल्ला हाथ डान हाथ শাইখুল ইসলাম এবনে তাইমিয়া তাল ফতুয়ার কিতাবে লেখেন যে রসুল আকমস ইসলাম থেকে এই হাদিসটা বিশুদ্ধ সনদে পাওয়া যায় না তাই এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আবার তিনি বলেন এবনে আব্বাস থেকে এই কথাটা রসুল থেকে এটা প্রমাণিত নয় يقولون أن الحجر الأصباد يمين الله في الأرض فمن صافحه وقبله فكأنما صافح الله وقبله يمينه ابن عباس رضي الله عنه ما قال حجر الأصباد تحت زمين المدى الله دانهد شد رنگ جاي بكتی حجر الأصباد درشته আসফাদ হাত দিয়ে স্পর্শ করবে এবং তাকে চুমো দিবে সে যেন আল্লাহর হাতের সাথে মোসাফা করলো এবং আল্লাহর ডান হাতকে চুমা দিল এরকম বলেন হ্যাঁ তিনি বলছেন এর মধ্যে এমনি তাইমিয়মদের আরে তার কিতাবের আরেক অংশের মধ্যে তিনি বলেন যে এই কথাটা হাজির আসফাদের ব্যাপারে যে এটা কোনো আল্লাহর সেবাত না এবং এখানে বলা হয়েছে এখানে ইমিন বলতে ইমিনকে ব্যাপকভাবে ছেড়ে দেননি বরং জমিনের সাথে এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন যে জমিনের মধ্যে আল্লাহর ডায়নহাত কিন্তু আল্লাহ ডানহাত হিসেবে ব্যাপক আকারে সাব্যস্ত করার নাই এটা হচ্ছে একটা কথা মানে সুতরাংকে জমিনের মধ্যে আল্লাহর ডানহাত বলার দ্বারা আল্লাহ ডানহাত হয়ে গেল সেটা কোনো সাব্যস্ত হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এমনি তাইমির আহরে বললেন যে এমনি আব্বাস বলছিলেন কেউ যদি হাজর আসফতকে চুমা দেয় হ্যাঁ অথবা স্পর্শ করে সে যেন বলা হয়েছে সে যেন আল্লাহর হাতে চুমা দিলেও তাই এখানে যেন বলছে তাইলে মোসাব্বা আর মোসাব্বাবি মানে যেটাকে তুলনা দেওয়া হচ্ছে যার সাথে তুলনা দেওয়া হচ্ছে দনুটা এক হতে পারে না সুতরাং এইখানে আল্লাহর যে ইয়মিন যে হাজরাসুদ হাজরাসদ কাল্লামিন বলা হয়েছে এটা ভিন্ন করে সাব্যস্ত হয়নি কারণ দোনোটা এক হতে পারে না এটা হচ্ছে আপনার ব্যাখ্যা এই হাদিসের যেটা তাইমিয়ার অন্ত্রাল দিয়েছেন এখন তিনি বলছেন শেখ মুহমদিন সালাইমিন বলছেন এটার ভিত্তিতে আমরা বলতে পারি যে হাদিসটা আল্লাহর সিফাত নয় যেখানে যেমিন বলা হয় শাহজর আসপাতের যে ডালার সেফাত নয় বরং এইখানের মধ্যে আপনার দেওয়া ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আসল কথা কিন্তু আপনার কথা মনে আরেকটা জিনিস তিনি বলছেন যে ফলাই যে এখানে প্রকাশ্যের বিপরীতে যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা কোনো ঠিক কথা নয় একটা হচ্ছে হাদিসকে অস্বীকার করে রসুল থেকে প্রমাণিত নয় আরেকটা হিসেবে ব্যাখ্যা দিলে এটা এইখান থেকে রসুল আল্লাহর কিন্তু ডান হাত যে হাজর এটাও কিন্তু সাব্যস্ত নয় কারণ এটা আপনার সম্পৃক্ত করা হয়েছে জমিনের সাথে সুতরাং আল্লাহর ভিন্নভাবে ব্যাপক অর্থে আল্লাহর ইমিন যে আল্লাহর সেফাতে এটা প্রমাণিত হয়নি এটা হচ্ছে কথা এখন দ্বিতীয় কথা তিনি শেখ হোসেন বলছেন এই কথা বলে আমরা শেষ করে দেব যে তিনি বলছেন যে এইখানে কিন্তু আপনার এই মাদ্রাসাকে এভিনে তাই মিয়াতে দিকে সম্পৃক্ত করে এটাকে খাটো করে দেওয়া হয়েছে মানে বলা হচ্ছে যে এটা আগে ছিল না এই মঠটা তাই এই মঠটা শুরু করেছেন কিন্তু এটা ভুল কথা বরং এটাই আসল সালফেসাল মানহাজ যে কোরআন হাদিসের আসমাসিপাদের ব্যাপারে যে কোরআন হাদিসের উদ্ধৃতি আছে সেগুলোকে প্রকাশ্যরূপের উপর রাখা হবে বাস্তবিক বাস্তবিকভাবে সেটাকে বিশ্বাস করতে হবে এই মত কিন্তু আগে থেকে কোরআন হাদিসের মত সালবে সালিদের মত সুতরাং এটাকে তাইমের দিকে সম্পৃক্ত করে এটাকে খাটো করে রাখা হয় এবং এরকমভাবে তিনি বলেন যে আমাদের অবস্থান কি হবে যারা আসমা আসমাসপাতকে ব্যাখ্যা দিচ্ছে উল্টা তাদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে তাদের যাদের ব্যাপারে আমাদের সুধারণা আছে যে তারা ভালো এবং তারা ধর্মের ব্যাপারে তাদের অবস্থান এবং তারা রয়েছে। আমরা মনে করতে হবে কিন্তু এই মাজুর মনে করার দ্বারা এটা কিন্তু প্রমাণ নয় যে তাদের কথাকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না না ভুল প্রমাণ করতে হবে কারণ তাদের কথা কোরআশের বিপরীত সুতরাং সেটাকে ভুল বলতেই হবে হুম এবং সেটাকে ভুল বলেই আপনাকে সামনে অগ্রসর হতে হবে তাইলে কোনো কথাকে ভুল বলার দ্বারা ওই ব্যক্তিকে আপনি দোষী সাব্যস্ত করা নয় হ্যাঁ এবং কোনো কাজকে ভুল বলার দ্বারা এই কাজ যে করেছেন তাকে আপনার হ্যাঁ তিনি যে ভুল করে ফেলেছেন এবং তিনি যে দোষী হয়েছেন এটা সাব্যস্ত করা নয় বরং কোনোটার মধ্যে ভিন্নতা রয়েছে যে তিনি যদিও ভুল করে ফেলেন গবেষক হওয়ার কারণে তিনি তো সব পেয়ে যাবেন সুতরাং তাকে দোষী করা যাবে না কিন্তু তার কথা যে ঠিক নয় সেটা বলা যেতে পারে কারণে বলেন যে কোন বিচারক যদি বিচার করে গবেষণা করে সে যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তার দুটি সব রয়েছে ওইদা হাকুম ফেদ আফতাহ ওয়াহেদ আর যদি সে বিচার করে গবেষণা করে হুম তাহলে তার একটি আপনার বল হবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের উত্তরটা জানা হয়ে গেছে ওসলাল্লাহ আলীনা মাহমদ আলা আলহি ওসাহাবি